حديث نمبر تتاليس عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده على أنفه واليدين والركبتين وأطراف القدمين ولا نكفت الثياب والشعر নামাজের অবস্থায় সাতটি অঙ্গের উপর সিজদা করা অপরিহার্য আবদুল্লাহ বিন আব্বাস রদাল আনহমা থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আমি নামাজের অবস্থায় সাতটি অঙ্গের উপর সিজদা করার জন্য আদিষ্ট হয়েছি কপাল এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইঙ্গিত করেছেন আর দুই হাতের তালু দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল সমূহ আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না রাখি শাহেহ বুখারি হাদিস নম্বর ৮১২ এবং শহেহ মুসলিম হাদিস নম্বর দুশো হাইফেন বন্ধনের মধ্যে চারশো তবে হাদিসের শব্দগুলি শহেহ বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে একচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নামাজের অবস্থায় সাতটি অঙ্গের উপর সেজদা করা অপরিহার্য বা ওয়াজিব আর এই সাতটি অঙ্গ হল নাকসহ কপাল দুই হাতের তালু দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল সমূহ দুই নামাজ পড়ার সময় কেউ যদি সিজদা অবস্থায় এক পা বা উভয় পা জমিন থেকে উপরে উঠিয়ে রাখে তাহলে তার নামাজ পূর্ণ এবং সঠিক হবে না অনুরূপভাবে কেউ যদি সিজদার সাতটি অঙ্গের মধ্যে থেকে কোনো একটি অঙ্গ ব্যতীত বা ব্যতিরিকে সিজদা করে তাহলে তারও নামাজ সঠিক হবে না 3) উল্লেখিত সাতটি অঙ্গের উপর সিস করা অপরিহার্য আর এই বিধানটি নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য তাই নারী পুরুষ সমস্ত মুসলিম ব্যক্তির উপর অপরিহার্য যে তারা যেন সবাই উল্লেখিত সাতটি অঙ্গের উপর সেজদা করে এবং এই বিষয়ে কোনো প্রকারের অবহেলা করা বৈধ নয় তবে নাক ও কপাল একই অঙ্গ বলে বিবেচিত হবে